আমি চাইনায় মন্দ আমি চাইনায়াম দেশ আমি চাইনায় মন দেশ আমি চাইনায়াম দেশ আমি চাই নাই মন দেশ যার দোষের নেই কোশেশ আমি চাই নায়াম দেশ জেঠা সুখের নেই কলেশ আমি চাই নায়াম দেশ যার দোষের নেই কোশেশ আমি চাই নায়াম দেশ জেঠা সুখের নেই কলেশ আমি চাই নায়াম দেশ আমি চাই নাই মন দেশ हमें चाहना जेदे विचारक टार महे पागल किचू टा पेले विचारक विचार कर बदल चाहना जेदे विचारक टार महे पागल किचू टा पेले विचारक विचार कर बदल दोषी महाजन टकार गरमे पे जाार दोषी महाजन टकार गरमे पे जातार निरपराधी शुदू अजथाई तीले तीले शेष চাই না এমন দেশ আমি চাই না এমন দেশ আমি চাই না এমন দেশ আমি চাই না এমন দেশ আমি চাই না যে দেশে মানুষরা হবে ঘুষখর বেন মাঝি লোক দেখানো নামাজি আর লোক দেখানো হাজি আমি চাই না যে দেশে মানুষরা হবে ঘুষখর বেনামাজি ख हजी झुमार दिनार ईद टूपी पाजा पड़े झुमार दिन आर ईदर दिन टूपी पाजी पड़े स्वार्थे टने सुजुग बुझे धरबे साधुर बस চাই নাই মন দেশ আমি চাই না এমন দেশ আমি চাই নায়ামন দেশ আমি চাই নাই মন দেশ আমি চাই নাই মন দেশ যার দোষের নেই কোশেশ আমি চাই না এমন দেশ যে থাখের নেই কলেশ আমি চাই নাই আমন দেশ আমি চাই নাই মন দেশ আমি চাই নাই আমন দেশ আমি চাই না এমন দেশ আমি চাই না যে দেশে মাজার নামে বসবে গাজার আসর পুরুষার নারী মাজারে তাদের বানাবে সুখের বাসর আমি চাই না যে দেশে মাজার নামে বসবে গাজার আসর পুরুষার নারী মাজারে তাদের বানাবে সুখের বাসর মাজারের নামে টাকা তুলে সবে খাবে মদ আর গাজা মাজারের নামে টাকা তুলে সবে খাবে মদ আর গাজা চুলদারি সব জট বাঁধিয়া ইমান করবে শেষ চাই না এমন দেশ আমি চাই না এমন দেশ আমি চাই না এমন দেশ আমি চাই না এমন দেশ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 ছাত্ররা শুধু পড়া বাদ দিয়ে ডেটিং ডেটিংয়েই রবে মেতে আমি চাই না যে দেশে পড়ার নামে কলেজ ভার্সিটিতে ছাত্ররা শুধু পড়া বাদ দিয়ে মেতে। মদ ফেন্সি বিড়ি সিগারেটে রাখবে সদাই সাথে মদ ফেন্সি বিড়ি সিগারেটে রাখবে সদাই সাথে রাজনীতি নামে ভাব ঘুরে সে যে জীবন করবে শেষ চাই না এমন দেশ আমি চাই না এমন দেশ আমি চাই না এমন দেশ আমি চাই না এমন দেশ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 আমি এমন একটা দেশ চাই জেঠা থাকবে না হাহাকার দুর্নীতিবাজ খুনিরা জেথায় পাবে না কোন আমি এমন একটা দেশ চাই জেঠা থাকবে না হাহাকার দুর্নীতিবাজ খুনিরা জেঠাই পাবে না কোন যেই দেশেতে চলবে বিধান শুধু এক আল্লাহর যেই দেশেতে চলবে বিধান শুধু এক আল্লাহর যেই দেশেতে থাকবে শুধু শান্তি সুখের আবেশ চাই এমন এক দেশ আমি চাই এমন এক দেশ আমি চাইয়া মন এক দেশ আমি চাই আমশ আমি চাইয়া মন এক দেশ আমি এক দেশ আমি এক দেশ আমি এক দেশ